عليكم ورحمة الله وبركاته عليكم الحمد لله. الحمد لله نحمده به بالله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 وحبه لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نظير له ونشهد أن سيدنا وسلدنا وشفيعنا وحبيبنا ومولانا الذي أرسل إلى كافة الناس بشيلاً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً الذي لا نبوة بعد نبوته ولا لسانة بعد لسانته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته ولا سيرة بعد سيرته ولا هدي بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه ولا أمة بعد أمته صلى الله تعالى عليه وعلى آله وصعبه وبارك وسلم تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد فما صليت على إبراهيما وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى يا قوم وادي بسم الله الرحمن الرحيم من عامل صالحا نذكرن او انفق ومؤمن فلنحيين له حياه طيبه ولا نجسنا انهم اجاؤهم باحسن ما كانوا يعملون فقال تعالى فادخل الشهر المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله مردون ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে তৃতীয় বার্ষিক তফসিল মুেয় সভাপতি উপস্থিত হাজরা তোলামায় শ্রদ্ধেয়া দলেরা আল্লাহ তালাণিত নিসবতে দাওয়াত লিগের নিসবতে জিক্র ফিক্রের নিজবতে কত্রিত হয়ে ওরিকিম থেকে কিছু কথা বলার শোনার তাও দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পরিমের ভিন্ন ভিন্নভাবে কয়েকখান আয়াতে করিমা তালাবত করেছি আল্লাহ তালা যদি তাফিক দান করেন এই আয়াতে করিমাগুলোর সাদা মাঠে তর্জমা ইনশা আল্লাহ আমি আপনাদের সামনে অল্প সময় তুলে ধরার চেষ্টা করব ইনশাল মেরে ভাই হোক আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন এখানের সময় আর ওখানের সময় আর আখ রাতের সময় বুঝিয়েছেন কোন মানুষ যদি ডুবায় এবার তার আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি আছে রসুল বলেন এটা হলেও তার দুনিয়ার হায়াত আর সমুদ্রের অবশিষ্ট পানি হলেও তার আখ রাতের বুঝে থাকলে বলেন তো আঙ্গুলের মাথায় পানি কদ্দূর আর সমুদ্রের বাকি পানি কদ্দূর কি ভাই আঙ্গুলের মাথার পানির সাথে সমুদ্রের অবশিষ্ট পানির যেমন কোনো তুলনা হয় না দুনিয়ার সাথে আখের তুলনা হয় না এজন্য দেখার বিষয় হল আমার এই দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতকে আমি সুন্দর করার জন্য কী পরিমাণ মেহনত করেছি আর আখেরাতের অনন্তের জীবনকে সাজাবার জন্য আমি খুব দূর মেহনত করেছি উচিত তো ছিল এখানে যে কদিন থাকব মেহনত হবে সে পরিমাণে আর ওখানে যে কতদিন থাকব মেহনত হবে সে পরিমাণে ঠিক না ব্যাঠিক আপনি এখানে যে কতক্ষণ থাকবেন এর মেহনত তো ওই পরিমাণ হওয়া উচিত আর ওখানে যে কতক্ষণ থাকব মেহনত ওই পরিমাণ হওয়া উচিত উচিত ছিল তো আখ পেছনে সময় বেশি ব্যয় হওয়া উচিত তো ছিল আখড়াতের পেছনে আমার মেহনত বেশি হওয়া সেখানে আমি বেশি দিন থাকা লাগবে আমাদের বয়সে যারা আছেন আপনাদের দাদা কি বেঁচে আছে দাদার বাবা কি বেঁচে আছে একজনে কি বলতে পারেন যে আপনার দাদা দাদার কবর কোথায় দাদার দাদাও ছিলেন কিনা বলেন বলেন সবাই ছিলেন কিনা বলেন এখন কোথা অচিরে কি এমন এক সময় আসবে না যে আপনিও কারো দাদার বাবা হবেন কথা বলে না অচিরে কি সময় আসবে না আমার কবর কোথায় এটাও তো জানবে না এটাই তো স্বাভাবিক কথা না আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে এটা স্বাভাবিক কথা কিনা বলেন আচ্ছা এবার বলেন তো আপনার দাদা আপনার দাদার বাবা আপনার দাদার দাদা তাদের সাথে কি আছে ইমান বলেন কি আছে ইমান আর তো তাদের সাথে যেটা আছে আমার সাথেও তো শুধু সেটাই নেওয়া দরকার না অন্য কিছু যাবে বলেন অন্য কিছু যাবে অন্য কিছু যাওয়ার কি কোন সিস্টেম আছে তাহলে এবার বলেন আমাদের মাহফিল গুলোতে কিসের আলোচনা হওয়া উচিত ইমান বলেন এই আলোচনাগুলোই তো আমাদের মাহফিলে হওয়া উচিত আমাদের জিন্দিগিতে উঠতে আর বসতে এই আলোচনায় আমাদের চলা ফেরা আমাদের উঠা বসায় আমাদের প্রতিটা লোমহায় এই আলোচনাই তো আসা উচিত যে আসলে আমার জীবনে আমার কবরে আমার হাসরে আমার মিজানে আমার ফলসলাতে আমার জান্নাতে আমার সাথে কি থাকবে হবে বলেন আমি তো ও আস্ত দূরের কথা এখন উম্মত কমন শব্দগুলো গুলো আগে শিখানো দরকার উম্মত কে আগে শব্দগুলোই শিখানো দরকার যে আমাদের জিন্দিগির মূল সামান আমাদের জিন্দিগির মূল কথা ঠিক না বে ঠিক হলেন কি বানানো কি বানানো ইমান বানানো আমল বানানো আচ্ছা আপনারা যারা কমপক্ষে রোজারা আপনারা টেলিভিশনে খবর কয়টা শুনেন যারা নিয়মিত খবর শুনে তিন চারটা পর্যন্ত খবর শুনে ঠিক না ঠিক এই খবরগুলোতে আপনাকে কি শোনায় শুধু আপনি বলেন যে শুধু গত সপ্তাহ গত বৃহস্পতিবারের রাত দশটার যে সংবাদ পরিবেশনা করছিল ওই সংবাদের ফলে ওই সংবাদ শোনার দ্বারা আমার এক লাখ টাকা লাভ হয়েছে বলেন নাই। এক সংবাদ জীবনে কয়টা শুনছেন যদি আপনি বলতেন শুধু একবার যেকোন দিন কে আপনি জিজ্ঞেস করেন আমি যে একবার বলেছি অনুদিন আল্লাহ শুভহানি নাকি তোমার আমল নামায় বসিয়ে দেওয়া হবে আমি নিজেই স্বীকার করলাম দশটা খবরে আমার দশ টাকা আসে নাই জীবনে পঞ্চাশটা খবর শুনছি আমাকে দিয়ে দেওয়া হবে এবার যুবক একটু ভাবতো দেখি জীবনে সংবাদ শুনেছ কয়টা আর পড়েছ কয়বার আচ্ছা দুই ঘন্টা একটা ছবি দেখতে দুই ঘন্টা যারা রোজা একটা করে দেখে মাসে কয় ঘন্টা লাগছে রাজা দুটা করে রোজানা দেখে তাদের মাসে কয়টা লাগছে এক ঘন্টা কত ঘন্টা পাঁচ অত্রিশ ঘন্টা ছবিতে লাগছে তোমার কত ঘন্টা একটা করে ছবি দেখলে মাসে লাগছে ক ঘন্টা একশো বিশ ঘন্টা বা ছবিতে তোমার কত আসছে পরশুর ছবিতে আপনার কত আসছে গত মাসের ছবিতে আপনার কত আসছে এবার যদি জিজ্ঞেস করেন আমি যদি নামাজ না জওয়ান বেলায় করলাম না বুড়ো বেলায় পাললাম না বলেন বাস্তব না বাস্তব ছোটবেলায় বুঝলাম না ছোটবেলা বুঝে না সবই গেল আমার চলে গেছে তোমার যুবকদের এখনো যায় নাই আমাদের চলে গেছে ঠিক না ইমান বানাও আমল বানাও বলেন ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও এই শব্দটা আমি বারবার আপনাদেরকে বলাতে চাচ্ছি কিন্তু আপনারা তারপরেও বলেন বাঁচাও শিখলাম হটাও বাঁচাও দেশ হটাও হটাও হটাও শুধু হটাও শিখলাম আর বসাও শিখলাম হটানো দিয়ে বসানো দিয়ে জাতির ভাগ্য পরিবর্তন হবে না পরিবর্তন হবে ইমান দিয়ে আমাল দিয়ে কি কি হটাও দিয়ে আর কি দিয়ে বসাও দিয়ে হটাও দিয়ে বসাও দিয়ে জাতির ভাগ্য পরিবর্তন হবে না এ জাতির ভাগ্য পরিবর্তন হবে ইমান আর আমাল দিয়ে আমি হটাও বলে কি বুঝাতে যাচ্ছি বসাও বলে কি বুঝাতে চাচ্ছি কিছু আমি বলার আগেই বুঝার কথা ছিল এই হটা বসাও এই দলরে হটাও এই দলরে বসাও এই জাতির ভাগ্য পরিবর্তন হবে কি দিয়ে মানা মেলা উঠবা আমিও দুটা করব। তোমরা ইমান বানাবা তোমরা আমল বানাবা কি করব ইমান বানাও আমল বানাও বলেন বলেন ঈমান <laughs> বানাও আমারের ভিত্তিতে আমার দুনিয়া সুন্দর হবে বিশ্বাস হয় না যদি বিশ্বাস না হয় তো বন্ধু তুমি বলে দেখো আর যদি বিশ্বাস হয় তো করে দেখো যারা ইমান ওয়ালা আমল ওয়ালা ওরা কি আসমানের নিচে ওরাই সুখে আছে যার ইমান যত সুন্দর যারা আমাল যত সুন্দর কথা ঠিক না ব্যা ঠিক বলেন এই সুখের ঠিকানা ইমান আমল সুখের ঠিকানা বলেন ইমান আম সুখের ঠিকানা ইমান আমাল নিরাপত্তার ঠিকানা ইমান আর আমাল দুনিয়া ইজ্জতের ভ্যারান্টি ইমান আমাল আখ শান্তির ঘ্যারটি ইমান আর এই জন্য কমপক্ষে আজকে নেন দুটো শব্দ একটা নাম ইমানা কিমানের নবুতের জীবনের তেইশ বছরের সারাংশ কি সারমর্ম কিমান যাদের দুনিয়াতে কিছুই ছিল না যে আরব জাতির দুনিয়াতে কিছুই ছিল না যাদের উপর হুকুমত করতে পর্যন্ত কেউ রাজি থাকতো না যাদের আর্থ অবস্থান বলতে কিছুই ছিল না যাদের দুনিয়া বলতে কিছুই ছিল না সভ্যতা বলতে কিছুই ছিল না রাস্তা রক্ত বড়া থাকত আর যে মানুষগুলো জীব দিয়ে চেটে চেটে রক্ত খেত এই ছিল আরবদের কালচার আর সেই মানুষ গুলো এর নিচে কিসের ভিত্তিতে ইমানের ভিত্তিতে আমাদের আল্লাহ বলেন তোমাদের মধ্যে যেই ইমানের উপরে উঠবা যেই আমি কথা দিলাম তার দুনিয়াকে সাজিয়ে দিবাকে কি বলে আমরা কে না চাই যে আমার দুনিয়া সুন্দর হোক সবাই চাই বলেন তো সুন্দরবাস দুনিয়া সুন্দর মানবতার দৃষ্টিকোণ থেকে বলেন তো ডাকাতদের জীবন সুন্দর মানবতার দৃষ্টিকোণ থেকে বলেন তো সমাজে যারা সুদী লেনদেন করে এদের জীবন সুন্দর তো তো বাস্তবরা দুনিয়া সুন্দর হবে কিরিয়ে আমার ছেলের জীবন সুন্দর হবে কিরিয়ে আমার মেয়েটার জীবন সুন্দর হবে কিরিয়ে সমাজের প্রতিটা যুবকের জীবন সুন্দর ভাবে আল্লাহ বলেন যে নেকামল করবা যে নেকামল করবা চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক চাই সে যুবক হোক চাই সে বৃদ্ধ হোক চাই সে শিক্ষিত হোক চাই সে অশিক্ষিত হোক চাই সে মাদ্রাসা করুয়া হোক চাই সে জেনারেল করুয়া হোক চাই সে ধনী হোক চাই সে দরিদ্র হোক চাই সে আরব হোক চাই সে আজম হোক চাই সে ইউরোপিয়ান হোক চাই সে হোক সে যে কোনো অর্থের হোক না কেন যে কোনো বুদ্ধির হোক না কেন যে কোনো মেদার হোক না কেন তার ইমান যদি সুন্দর হয় তার আমার যদি কটা জিনিস আর নিজের বেলায় বলেন তুমি যদি কর নিজের আমার বেলায় বলেন তুমি যদি করো আর আল্লাহ নিজের বেলায় বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাকে পবিত্র জীবন দিয়ে দিব আমি অবশ্যই করে দিব না তুমি ইমানের সাথে যদি নে আপনার ইমানদারিতে বলেন তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমাদের দেশের ইমাম সাহেবরা যে পরিমাণ চোখে আছে। আর কোন শ্রেণী এই পরিমাণ চোখে আসেনি বেতন সবচেয়ে কম কাজে বেশি সুখে করছেন কোন মানুষ না অথচ বেতন কত পাঁচ হাজার তাও আবার তিন মাস বাকি তাইলে বুঝা গেছে এখন আরেকটা উদাহরণ দিলা আপনি খুব সুন্দর বুঝবেন যেমন ধরেন আমাদের ইমাম সাহেব হুজুর বেতন কত সর্বোচ্চ পাঁচ এখন যদি জিজ্ঞেস করি হুজুর আপনার কিস্তি উত্তর আমাদের দেশের যেকোন শুধু কাদের কিস্তি না ঘটনাটা কোন জায়গা মার্শাল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরেক প্রশ্ন করি আপনাদেরকে আমাদের দেশে কাদের জামা সবচেয়ে বেশি ইমাম সাহেবের জামা সবচেয়ে বেশি সুন্দর বেতন হলো সবচেয়ে কম জামা হলো সবচেয়ে সুন্দর কোন জায়গায় কি ভাই আমাদের দেশের রিক্সাওয়ালা ভাইয়া তারা যদি আমি চাকরি করছি তখনও আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করতাম আজকের ইনকাম কত কত পাঁচশো বুঝেন নাই আজকের ইনকাম কত বলতো চারশো আমরা যারা কলেজ লেভেলের প্রভাসক আমি যদি একশো টাকা বেতন হইতো আর চাউল হইতো পাঁচ টাকা অসুবিধা কি ছিল হাল হাল তাহালা জিজ্ঞেস করেন ইনকাম কত বলবে পাঁচশো মাসে কত এবার আপনার ইমানদারিতে বলেন তো ওই ভাইকে জিজ্ঞেস করেন ভাইয়া কিস্তি বাচ্চারা বিষয় দুছে কিনা কি পরিমান হারাম আর সুদ কি পরিমান সমাজের রন্দে রন্দে ঢুকে গেছে কথা ঠিক নাই ব্যা ঠিক হুবহু কষাই যেভাবে টুকরো টুকরো করে তাকে মহিলাটার পুরা শরীর কেভাবে কিমা কিমা বানাইতেছে আমাদের গুনাহের কারণ আপনাদের জীবন পার হবে এটা মনে করার কোন কারণ নাই রব্বুল আরামিন একদিন না একদিনে জমিন পাক করবে মনে রেখে বাস্তব একদিন না একদিনে জমিন পাক কর মালিক কে নারাজ করে কে টি কে সাধারণ এক সিফাহী যদি তার দারোগ করে তার জিন্দিকি সুন্দর হয় দারোগা যদি তার ওসিরে নারাজ করে তার জীবন সুন্দর যায় ওসি যদি তার এসপির লগে যুদ্ধ করে কথা বলেন না তার জীবন সুন্দর হবে এসপি যদি তার আইজির লগে যুদ্ধ করে সুন্দরভাবে আইজি যদি তার সচিবের নারাজ করে সচিব যদি তার মন্ত্রীরা নারাজ করে মন্ত্রী যদি তার প্রধানমন্ত্রী নারাজ করে বাংলাদেশের মতো দেশে প্রধানমন্ত্রী যদি আমেরিকার মতো দেশে প্রেসিডেন্টে নারাজ করে আপনি এবার বলেন তো যে যুবক মা গে নাই সে ভাই নারাজ তো করতেই থাকতেছি চব্বিশ ঘন্টার জিন্দগি শুধু তাকেই তো নারাজ করি দুনিয়ার আর কাউকে নারাজ না করলো তো তাকে তো ঠিক মতোই করি ঠিক না বিয়ে সাজিতে ওই বৌ দাদির লেগেও কিনছি চাচির লেগেও কিনছি সবাই খুশি করে দিচ্ছে বলে কি বলে না বলে ছেলের পক্ষের সবার জন্য সবার জন্য কিনছি সব চাচাদের জন্য সব জন্য কিনছি ওই বাড়িতে তামাশা বাজা ওই বাড়িতে নর্ত কিনা আসলো ওই বাড়িতে বিয়ে হবে না এই জন্য মালিক সিদ্ধান্ত নেয় মাছ গান দিয়ে যে বাড়িতে বিয়ে হয় যেতে বিয়ে তো জীবনে জীবনে একদিনই জন্য একটু খুশ আমদ খুশি করে নাও হারামি উচিত ছিল এটা বলা বিয়ে তো জীবনে একদিনই একদিন মাত্র বিয়ে জীবনে আল্লাহকে কেমনে নারাজ করো কথা ঠিক না উচিত ছিল কি বলা জীবনে একদিনকে নারাজ করছ আর মালিক কে নারাজ করে কেউ তার কারো জীবন সুন্দর হয় না দাদা ঠিকঠাক আজ বলেন ছেলের মুসলমান করেন ছেলের অনুষ্ঠান। ওই যে কুমিল্লার এদিকে সুয়া গাছ এদিকে চোয়ার এদিকে মুসলমান অনুষ্ঠানের দিনে কি করে জানেন এই বাড়ির যুবকরা যত মেয়েরা আসছে সবার গায়ে কাদা নাই কাদা কাদা অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠানে পুরা গ্রামের সুন্দর সুন্দর মেয়ে যা আছে ওই বাড়ি থেকে হাওলা করে নিয়ে আসতে হবে আর ছেলেকে গোসল দিতে হবে এটা মুসলমানের বিয়ের অনুষ্ঠান এই মুসলমান যে এখনো নিঃশ্বাস নিতে পারতেছে বাস্তব বিয়েতে কি না হয় মুসলমানের বিয়েতে গান হবে কেন মুসলমানদের বউ গান হবে কেন এখানে কি বলে না ছেলেদেরকে তো বুঝাতে পারি না যে ছেলে মেয়েদেরকে বুঝাইতে পারো না তোমার ছেলে মেয়ে হইতে বলছে কি উচিত ছিল কাকে রাজি করা আল্লাহ যে কে রাজি হবে কে নারাজ হবে এটা আমার দেখার বিষয় না আমি আমার বিয়েতে আমার আল্লাহ কে নারাজ করবো না উচিত ছিল কিনা এটা বলো উচিত ছিল এটা কুমারী মা হয়ে যায় তাহলে এটাকে বৈধতা দিতে হবে বুঝেন নাই কথা মনে কুমারী মা হলে বৈধতা দিতে হবে হ্যাঁ এটা নারী অধিকার নয় এটা এই দেশকে আরেকটা সিকিম আর ভুটান বানাবার ষড়যন্ত্র এটা নারী অধিকার নয় আমরা টাকা পৌঁছিয়ে দিব ওই মোবাইলে তার সাথে যোগাযোগ করবো তার বাচ্চা এলো কেন আসলো না কেন না আসলো কেন এটা বাচ্চাকে পড়ার সুবিধার্থে নয় এই জাতিকে ধ্বংস করার সুবিধার্থে দেখবেন যেতে না যেতে কদিন পরে মোবাইল মরক্ত দিচ্ছে শিক্ষিত মূল ষড়যন্ত্র হলো। মূল ষড়যন্ত্র হলো একটা বাচ্চাও যেন আর এই লোভে পড়ে আর নুরানি মাদশা না যায় সাথে বলি ও আওয়াজ তো আমরা জীবনে বহুতই করছি আওয়াজ তো আমি বহুতই লাগাইছি প্রথম বিশ বছর ধরে আওয়াজ লাগাই কলিজায় কথা দেওয়া দরকার তুমি শান্তি খুঁজবা ছায়ার পিছনে ছুটতে পারবা পাখি নাগাল পাবানা আমি বুঝতে পারছি উপর দিয়ে পাখি উড়ে যায় আপনি বলেন তোর নিচে যদি কেউ ছায়াতে বন্দুক হ্যাঁ পাখির নাগাল পাব এই জন্য সুখের সন্ধানে ইটালি সুখের সন্ধানে আমেরিকা সুখের সন্ধানে ইউরোপ যত যা তত অশান্তি বাড়ে ঠিক না সুখের শান্তির অন্বেষে আর কত কিছু যত শান্তির অন্বেষায় তত অশান্তি বাড়ে বাস্তব আস্ত সুখের ঠিকানা ইমান সুখের না কি আমল বানাও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও ফলান্ন আমি রব্বুল আলমিন তোমাকে পবিত্র এক জীবন উপহার দিব আরো আরজলে বলে না জীবন সুখের না অসুখের জীবন শান্তির না অশান্তির আবু হরারা এই পরিমাণ আবু হরারা সিদ্ধার্থ রাস্তায় তড়ফাইতেছে রাস্তায় তড়ফা মদিনার মসজিদের সামনে আবু ভোড়ারা রাস্তার মধ্যে মিরগি রুগীর মত তরফাইতেছে তরফাইতেছে মানুষ মনে করছে আবু ঘোড়ারা মিরগি রুগী মির্গি রুগী কে চামড়া সুনাইলে কি হয় ঘুষ আসে জ্ঞান ফিরে আসে সাহাবা আবু ঘোড়ারা চামড়া সুন্দর মনে হয় আর গড়দানে পিঠা গর্দানে পিঠাইলে চামড়া সুন্দর কি হয় খুঁজ ফিরে আসে হ্যাঁ যখন চামড়া সুন্দানো হয় হ্যাঁ বুহরা বলেন শোনো আমাকে চামড়া সুন্দর কোনো লাভ নাই মিরগি রোগ এটা আমার রোগ নয় খিদা আমার রোগ খিদা খিদে খিদা। খিদার তাড়া রাস্তায় তলফায় যদি জিজ্ঞেস করা সবচেয়ে বড় মহাদেশের নাম কি উত্তর হবে আবু হরারা মেদে ফাতে আরে কার মেয়ে আচ্ছা বলেন তো এই মেয়ের চেয়ে কি ফাতেমার আব্বা আমিরুল স্বামী মমিন ধুলা ভাই আমিরুল মমিন নানা আমিরুল মমিন ছেলেরা আমিরুল মমিন ফেমার দুলা ভাইকে ফাতেমার নানা কেমন কে কে ফাতে আমির মিনি আরে সব সোহা ফাতেমার বাবা আমির ফাতেমার স্বামী আমির ফাতে ফাতেমার দুই নানা ফাতেমার দুই বোনের জামাই আমির আর ফাতেমার স্বামী আমিরুল মমিনিন ফাতেমার ছেলে হাসান আমির উল মমিনিন ফাতেমা আলী আল্লাহ তালনার ছেলে হোসাইন আমিরুল মমিনিনীম সালি সাল্লাম ফাতেমার ঘরে গেছেন ফাতেমা দরজা খোলো ফাতে আব্বা আমার ব্যর্থ তাহলে বোঝা গেছে কাপড়ের মধ্যে কামিয়াবি না আর এই কথা ঠিক না বলে না কাপড়ের মধ্যে কি না কামিয়াবি না খাবারের জলুস মধ্যে কামিয়াবি না হাজারো রকমের খাবারের মধ্যে আমি আমি না নিরানব্বই লক্ষ বর্গ মাইল আমি সিরকা লাগানো হয়েছে আর রুটি লাগানো হয়েছে অমর চোখের পানি ফেলে দিলেন আর বলতে শুরু করলেন রসুলের জমানা এটাকে দুই তরকারি মনে করতাম এটা কখনো রসুলের দস্তরখানে একসাথে জমা হয় নাই জামানায় রুটি আর অথবা বেশি থেকে বেশি রুটি আর ঘি কথা ছিল না বিখ্যাত সাহাবি হাজর আমের আল জুমাহি সাহিদে আমের আল জুমাহি এই সাহাবি হিনাকে রেসলেক হজরত অমর রাজি আল্লাহ হেমসের গভর্নর বানাইলেন সাইদু এর গভর্নর একবার হেমস শহর থেকে কিছু মানুষের সাথে দেখা করার জন্য আমার সামনে তুলে ধরা কিছু গরিবদের তালিকা পেশ কর আমি হুকুমতের পক্ষ থেকে কেন্দ্রীয় হুকুমতের পক্ষ থেকে তাদের নামে কিছু রিলিফ দিব তারা একশো জন মানুষের নাম পেশ করছে এটা আমাদের হেমস শহরের গরিবদের তালিকা এক নম্বর নাম ওদের কি বলেন ওদের গভর্নর ওদের গরিবদের তালিকায় নাম্বার কত এক নাম্বার শাহিদ ইবন আহমেদ আল নাম আমাদের গভর্নরের নাম বুঝি এক নম্বরের কারণ বিদেশ থেকে এরা এক নম্বর কম্বল আসলে তারাই পায় আমরা তো আর পাইনা এটা তো এক নম্বর তালিকা তো তারাই তুমি গরিবদের তালিকা এক নম্বর বলেন সফল না ব্যর্থ মানুষ এরকম কোনো মাহফিলে নিবে কি মনে হয় আপনাদের কেউ কি আমাদের নাম নিবে এরকম মনে হয় না যে একশো বছর পরে কোন স্টেজ আমার নামও নিবে হ্যাঁ যদি জিজ্ঞেস করলেন এটা জিজ্ঞেস করলেন আমির তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র তারা বললেন হ্যাঁ আমির আফকারুনা আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব মানুষ আশরাফি এক হাজার স্বর্ণ মুদ্রা একটা থলের ভিতরে এক হাজার স্বর্ণ দিলেন দিয়ে বললেন এটা নিয়ে সফর করো হেমসে সফর করো হেমসে গিয়ে হেমসের আমির হেমসের গভর্নর সাইদে আমের দরজা করবা দরজার সালাম ঠুকবা এটা দিয়ে দিবা আর বলবো যে এটা আমি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হা আর ওখানে কি ঘটে কি বলে এটা সংবাদ সংগ্রহ করে নিয়ে আসবা দুধ গেল আসসালাম হাজেদ দরজা খুলে দিলেন দুধ ব্যাগটা ধরিয়ে দিল বললেন ধরেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আপনাকে হাতিয়া এই ব্যাগটা ধরেন আর একটা চিঠি দিয়ে দিলেন মিন মিন্তা ইলা আমি রেহম সাহিদ বলে স্বর্ণ মুদ্রা হাঁদিয়া হচ্ছে সঙ্গে সঙ্গে বলে উঠলেন ইন্না এই সময় কি ইন্না আলিল্লা বলার কথা না আলহামদুলিল্লাহ বলার কথা কি বলছেন যখন এটা বললেন তার স্ত্রী ঘর থেকে বের হইল স্ত্রী ঘর থেকে বের হয়ে বললেন আখু তেলার অমর কি নিহত হয়ে গেছে এটা কখন পড়ে ব্যাপারটা এর চেয়ে আশ্চর্য ব্যাপারটা এর চেয়ে কঠিন এর চেয়ে কঠিন আবার কোন ব্যাপার হতে পারে মুসলমানদের জন্য আগে কথা দাও তুমি কের উপরে আমাকে সাহায্য করবা তুমি কি আমারও সাহায্য করবা অবশ্যই কথা দিলাম আপনাকে আমি সাহায্য করব এবার বলেন জি জি ইনশাল্লাহ অল্প সময় আমি আসবো ইনশাল্লাহ অল্প সময় জি জিটা আমি তো জি চোদ্দ্রামাল বিবে বললেন হালতু আলাদা আমার কাছে দুনিয়া ঢুকছে লেহালা আখ আমার আখ রাতকে গজব করে দেওয়া আমরা মনে করছি দুনিয়া যত বাড়বে আমার দুনিয়া যদি মনে করছিলাম হাউজিং এর পর হাউজিং হয়ে গেলে আমরা কামিয়াব এখন দেখি না বাস্তাবি দুনিয়া ঢুকছে কি লেগা আমার কাছে দুনিয়া ঢুকছে আমার আখরাত গজব করার লেগা এক হাজার সঙ্গে আজকের বাজারে দশ কোটি টাকা দরিদ্রদের মধ্যে টাকা বন্টন করে দাও এই ছিল সাহাবি ছিলেন ছিলেন কি কামিয়াব এটা বাড়ি হয়ে যাওয়া নয় ইমান আর আমল হয়ে যাওয়া কামিয়াবি হ্যাঁ তো অমর আল্লাহ কি অমর সংবাদ দিলেন আচ্ছা এই সংবাদটা শুনে হয়তো অমর কাছে কেমন লাগছে কেন্দ্রীয় সরকার গভর্নর কি দেখতে যাবে তারিখ কর অমুক তারিখে কেন্দ্রীয় আমির মোমিন হেমস সফর করবে তারিখ কর তারিখ করছে সফর করছে হেমস এর গভর্নর থাকবে না সাথে হেমস এর গভর্নর সাহিদ আমের পাশে বসা আমিরুল মোমিনিন এবার উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন আচ্ছা এই গভর্নরের বিষয়ে কি আপনাদের কোনো অভিযোগ আছে যে এই গভর্নর কথা এই আসতে দেরি করে আস তার পাঁচ দশ মিনিট প্রত্যেক দিন দফতরে আসতে দেরি হয়ে যায় বুঝলেন না কি করে কারণ আপনি প্রত্যেক দিন দফতরে আসেন হয়তো আমার বললেন আমির মিন বলার ইচ্ছে ছিল না যেহেতু আমার বিরুদ্ধে শিকায় অভিযোগ নালিশ আমাকে তো শোকজ করতেই হবে শোকজ জবাবটা আমাকে দিতেই হবে আমার ঘরে কোনো খা খাদেমা নাই আমার নিজের সালন আর নিজের তরকারি নিজে রুটি তৈরি করতে হয় এই জন্য আহামদুলিল্লাহ তোমার আর কোনো অভিযোগ আছে কেন আর কোনো অভিযোগ নেই আচ্ছা জবাব পাইছেন তারপর হ্যাঁ আমরা আশ্বস্ত আচ্ছা আরেকজন আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ তোমার তিনি রাতে আমাদের কথা শুনে না দিনে কথা শুনে রাতের বেলা তার দুয়ার বন্ধ থাকে দিনের বেলা দুয়ার খোলা থাকে রাতে আমাদের কোনো অভিযোগ উনি নেন না দিনের বেলা তো আমাদের কথা শুনেন রাতে অভিযোগ নেন না হয়তো অমর্ত হ্যাঁ কারণ দর্শাও তিনি বলেন আমি আমার রবের মধ্যে আর মানুষগুলোর মধ্যে আমার জীবনকে দুভাগে ভাগ করেছি সোহা আমি এদের মধ্যে আর আমার রবের মধ্যে আমার দু দুভাগে ভাগ করেছি এইটা দিনটা দিব এদেরকে রাতটা দিব তাকে করবো রাতের বোলা ইরা ইরা কি বলেন আমরাও কি ভাত করছি আমাদের জীবনকে ইরা সবটাই তো মালিকরা কিছু দিছি মালিকের জন্য সময় তো পনেরো মিনিট করে পাঁচ হতো না মাস পাঁচ পনেরো মিনিট বের হয় না পঁচাত্তর মিনিট না পাঁচ পনেরো পাঁচ পনেরো মিনিট মিনিটটা আমাদের বের হয় আমি বলো ব্যস্ত পঁচাত্তর মিনিট আমার আপনাদের নালঘর বাজারে হইতে পারে কিনা বলেন হইতে পারে আপনাকে ব্যবহার করা সাবান আপনার শোকীতে আসে গেছে বিদেশ থেকে পাঠা গেছে হইতে পারে হ্যাঁ আগরবাচিও ঘরে আসিয়া গেছে আপনার শোক এসে ওটাও আছে কিন্তু এরপরে শুধু স্বপ্ন দেখি আমরা বাস্তব না এই জন্য আমার ভাই ইমান ইমান আমল বানান ইমান আমল বানান দামি হয়েছে ইমান আর আমলের রাস্তায় আমাদের গোটা মুসলিম মিল্লাতের সাড়ে চোদ্দশো ইতিহাস দামি হয়েছে এখান থেকে হচ্ছে আমাদের ইতিহাস দামি হবে না আমাদের ইতিহাস কলঙ্কিত হবে আমাদের দুনিয়াও রচিতা হবে না আমাদের আখরত রচিত হবে না আমরা দুনিয়াও হারাবো আমরা আখরত হারাবো কথা ঠিক না ব্যাঠিক এই জন্য তুমি যদি ইমানের উপরে উঠ তুমি যদি আমার উপরে উঠাও তুমি যদি দিলের দুনিয়াকে ইমান দিয়া বাত কর বাহিরের দুনিয়াকে আমল দিয়া বাত কর একবার আল্লাহ নবী কেমনি বলেছেন আফির ওমান্নার সর্বশেষ যাকে জাহান নাম থেকে বের করা হবে রসুল বলেন সর্বশেষ যাকে জাহান্ন থেকে বের করা হবে হাজার বছর লক্ষ বছর দলার পরে যাকে জাহান্নাম থেকে বের করা হবে আর এখানে একবার কালে মা দশটা দশটা দুনিয়া বর আবার কতবার বলা দরকার তুমি জীবন দিচ্ছ অথচ তোমার একটা সেকেন্ড দাম দশটা দশটা দুনিয়া বা এক নিঃশ্বাসের দাম শুধু এক নিঃশ্বাসের দাম দেখেন এক নিঃশ্বাস দশটা ইটালি না দশটা সুইজারল্যান্ড নয় দশটা চীনা জাপান নয় দশটা পৃথিবী যুবক এখন যদি বলি আগামীকাল দুপুর পর্যন্ত যদি পরের দিন এক বছর পরে জাফানের ভিসা মিলবে বলবে এক বছর কেন প্রয়োজন তিন বছর দাঁড়াও ঠিক না বুঝে এসে গেছে এই আল্লাহ বলেন দুনিয়া দুনিয়া বুঝে গেছে যারা আখরাত বুঝে তাদের দুনিয়াও শান্তির হয় আখরাত শান্তির হয় আর যারা শুধু দুনিয়া বুঝে আখরাত ভুলে যায় আল্লাহর এদের দুনিয়াও হারায় আখরাত হারায় কথা ঠিক না ভাই ঠিক বলেন আমাদের দুনিয়া নিশ্চিন্ত হয়েছে তারা জীবনে কখনো সরবে না আমি কি বুঝতে পারছি না রাগ করছি এবার রাগ ভাবার কোন কারণ নাই এটাই আমার শেষ ঠিকানা ভাবার কোন কারণ নাই কথা ঠিক নে বরং সারে দুনিয়া আছে কিনা আসতেছে কিনা বলে এই জন্য নিয়ত করি ইনশাল্লাহ ইমান বানাবো আমল বানাবো ইনশাল্লাহ বলেন ইনশাল আমা দফাংহা কদফলা আর মেহমান নিয়ে আসেন না তো মেহমান আসছে নিয়ে আসেন নিশ্ল নিয়ত করে কমপক্ষে কতবার মা আল্লাহ মাকে তা অসুবিধা আমি কি বেদ বিকেলে ফেলছি আপনাদের হাত থেকে উত্তর দেন ইমানের পরে দামি আমল কোনটা নামাজ পরে উত্তর দেন ইমানের পরে দামি আমল কোনটা নামাজ ইমানের পরে দামি আমল কোনটা নামাজ পড়ে না এরকম যুবক কি সমাজে আছে। আসেনি বলেন তো এদের ঠিকানা কি হবে কাহিনীটা কোন জায়গা নাম কি বলে দিলাম জাহান নাম এটা কি শ্বশুর বাড়ি স্বয়ং রব আল তিনি বলেন কেমনি শৈবা জাহান্ন এক সম্ভব তো যাহার নাম কি দুষ্টমিনী কিনা ইমানের পরের সবচেয়ে বড় আমার নাম কি নামাজ এবার নিয়ন্ত্রিত নামাজ ছাড়বো না আল্লাহ আমাকে তাও আল্লাহ আমি তোমার বন্ধুদের তোমার বান্দাদের কান পর্যন্ত পছিয়ে দিয়েছি তুমি দয়া করে দিল পর্যন্ত পছি হইতেই পারে মুসলমান কি করে হয় সে নামাজ আপনার আব্বা যদি আপনাকে পাঁচ বার ডাকে আপনি যদি জবাব মাতেন ব্যাপারটা কেমন হবে তিনবার আওয়াজের পর এবার বলুন চতুর্থ বার পঞ্চমবার এবার হোক ঘর থেকে বের হোক পুরো বার ডাকছি জবাব দিলি না হারামি। এবার বলো তো রকবুল আলমিন আমাকে কি বলে বিশ বার তিরিশবার তিরিশ বার প্রত্যেক আজানে আল্লাহ আকবর কয়বার ছয় বার না প্রত্যেক আজানে আল্লাহ আকবর কয়বার কোন কি কোন ছেলে কি তার মা কে সাইট বার ডাকছে ডেলি হ্যাঁ কোন স্বামী কি তার স্ত্রী কে ডেলি সাইটবার ডাকে কিন্তু আল্লাহ রব আলী ছয়বার এক ম পাঁচ কত তিরিশ তিরিশে ত্রিশে কত এরপরে কি সোনা বলেন কতবার এবার দেখছেন জীবনে কোনো পয়গামকে আপনার কানে বিজ বেড়া আসছে কি ভাই জীবনে কোন পায়গান কি আমার কানে 20 বার আসছে 20 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতবার 20 বার 20 বার এবার দেখেন হাইয়াল আসসালাহ 20 স্বয়ং তোমার মালিক ডেকেছে তোকে বিশ বার কয় বার ডাকছে আমি যুবকদের কাছ থেকে শুনতে চাচ্ছি না বিশবার বিশ বার বিষবার গত এক বছরে কতবার গত 10 বছরে কতবার গত বিশ বছরে কতবার সকালেও ডেকেছি দুপুরেও ডেকেছি সন্ধ্যা তোমার জিন্দগি বার এবার পর থেকে আজকে তিরিশ বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়ে গেছে তোমাকে এক টানা ডাকছি ডেলি ফাইভ টাইমি পাঁচ সময় পাঁচ সময় আমি ডাকছি বেশি দিন আর সইবে না কথা ঠিক না ব্যাঠিক এই এজন্য তোমাদের পায়ে ধরে বলি চলো নিয়ত বানায় আজ থেকে আর নামাজ ছাড়বো না কথা দেন আমি যদি নামাজ পড়ি আপনি আমাকে কি দিবেন আল্লাহ বলেন মাজিম ওদেরকে শুধু নামাজের দিকে ডেকেই শেষ করে দিও না নামাজের পুরস্কারটাও তাকে শোনাও হাই আর সন্তানদের সুখ তোমার নামাজে শুধু তোমার স্ত্রীর তোমার সন্তানদেরটা নয় তোমার মৃত্যুর তোমার মৃত্যুর সাত শ্রেণী পর্যন্ত তোমার প্রজন্মের সুখ আর শান্তি তোমার নামাজে কামিয়াবুার কসম কেমন পর্যন্ত হায়াত পাইলেও নামাজ ছড়া কামিয়াবি না যদি দুনিয়াতে হইতে হইতে তুমি হয়ে যাও যদি দুনিয়াতে হইতে হইতে আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করা আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমলে জীবন দান করা কি শিখলাম আজকে কি সবক শিখছে জন্য আমরা এখানে আছি আমাদের জন্য কমন তিনটা বিষয় ইমান আল্লাহ আমাদের সকলকে আপনাদের মেহমান আসা সত্ত্বেও আমি আমার জমাটা শেষ করার জন্যই জন্য আমাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমার